রহিমদিল তলু ফল মহমদ আব্দ রসুলো প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা কম এবং বেশি শুনতে দেখতে জানতে খুব ভালোবাসি কোথাও কোনো জিনিস কমলো কোথাও কোনো জিনিস বাড়লো এগুলো শুনতে আমরা খুবই আগ্রহী আপনাদের মতো দর্শকের সামনে একটা প্রশ্ন হতে পারে মনের ভেতরে যে ইমান জানলাম ইসলাম জানলাম তাদের আলাদা আলাদা স্তম্ভকে জানলাম এবার একটা কথা জানতে ইচ্ছে করে ইমান নামের বস্তুটা কোনো একক বস্তু যার কোনো পরিবর্তন নেই না তার কোনো হেরফের নেই না জিনিসটা কখনো হেরফের হয় কখনো কম বেশি হয় কখনও এতটুকু আছে তো কখনও এতটুকু হয়ে যায় কখনও হয়তো এতটুকু আছে তো আবার কখনও এতটুকু হয়ে যায় এইরকম কি কম বেশি হয় এই একটা প্রশ্ন আমাদের কাছে আসা খুব স্বাভাবিক এবং ইতিপূর্বে ওলোমায় দিনের কাছেও এই প্রশ্নটা এসেছে যে ইমান কমে ইমান কি বাড়ে বাড়ে তো কিভাবে বাড়ে কমে তো কিভাবে কমে এ কথাগুলো এসেছে সুতরাং এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে বলবো প্রথম কথা যেটা মুদ্রা কথা যেটা ইমান বাড়ে এবং ইমান কমে ইমান এক অবস্থায় থাকে না ও সময়ে বেড়ে যায় সময়ে কমে যায় তাহলে কিভাবে কমে কোন সময়ে কমে কিভাবে বেড়ে যায় কোন সময় বেড়ে যায় কি কারণে বেড়ে যায় তাহলে এটা আমাদের জানতে হবে আল্লাহ রবুল আলমিন কারিমের ভেতরে বলছেন স্পষ্ট হয়ে যাচ্ছে যখন ইমানদার বান্দাদের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা করা যায় তখন ওয়াজ কলুবহুম তাদের অন্তর ছোট হয়ে যায় কম্পিত হয়ে যায় মানে তাদের ভেতরে জানমন হচ্ছে কি সংকোচন সৃষ্টি হয়েছে একবারে ছোট হয়ে গেছে ভয়ে ভীত হয়ে গেছে সন্ত্রস্ত হয়ে উঠেছে তারপরে আবার আল্লাহ তালা বলছেন ওজাতিম আয়াতহু আল্লাহর আলোচনার পরে যখন আল্লাহর আয়াতগুলোকে আলোচনা করা হয় তাদের সামনে কোরআনে করিম থেকে হাদিস এ থেকে হৃদয় হৃদয়গ্রাহী কিছু মর্মস্পর্শী কথাগুলোকে যখন তাদের সামনে ব্যক্ত করা হয় তাদের ইমান বেড়ে যায় তাদের ইমান বৃদ্ধি পায় আগে যে স্তরের ছিল সেই স্তর থেকে উন্নীত হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এই প্রমাণ থেকে কোরআনী আয়াত থেকে বোঝা যাচ্ছে ইমান বাড়ে যে জিনিসটা বাড়ে খুব স্বাভাবিক কথা এটা খুব কমন কথা যে সে জিনিসটা তাহলে কমে যদি তার ভেতরে কমার মাত্রা না আসে তাহলে বাড়ার মাত্রাটা কি করে আসে যার ভেতরে কমার ক্ষমতা আছে তার ভেতরেই বাড়ার ক্ষমতা আছে যার ভেতরে বাড়ার ক্ষমতা আছে তার ভেতরেই কমার ক্ষমতাটা আছে এবং আসে এটা অস্বাভাবিক কথা এটা খুব স্বাভাবিক কথা অতএব এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাব ইমান বাড়ছে কখন এই জিনিসগুলো আমরা নিজেরা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারি কোরআনের আয়ের থেকে এটাকে আমরা বের করে আনছি কি বলে কখনো কি আপনার কোন মজলিশে বসে কোনো আলোচনায় বসে কোন আলেমে দিনের ভাষণ কোনো নেক বান্দার ভাষণ কোনো হাদিসে কোরআনের আলোচনা শুনে আপনার মুখ দিয়ে কি কখনো আহাবের হয় আপনার মনের ভেতরে কি কোনো রকমের শঙ্কা বা কোনো রকমের ভয় কম্পন সৃষ্টি হয় আপনি কি কখনো মুখ দিয়ে একটু একটু শব্দ করেন কখনো কি আপনার চোখ দিয়ে দু ফুটা অস্ত্রু ঝরে পড়ে যদি দেখুন দেখতে পান যে আপনার ভেতরে এই রকম অবস্থার সৃষ্টি হচ্ছে কি কীরকম সৃষ্টি হচ্ছে চোখ দিয়ে অশ্রু ঝরছে কখনো কখনো মুখ দিয়ে আহা বেরিয়ে আসছে কখনো কখনো চিন্তাশীল হয়ে যাচ্ছি কি হবে আমার এই এইরকম ভারাক্রান্ত মন চিন্তাশীল মন মন থেকে আহা বের হওয়া চোখ দিয়ে জল বেরিয়ে আসা আলোচনার পক্ষান্তরে আলে জানতে হবে যে আপনার ইমানের ভোল্টেজ বাড়ছে আল্লাহ রবীন্দ্রি পরিস্যটা কি আল্লাহ রবুল আলমিন বলছেন আজ নবী মোহাম্মদকে সম্বোধন করে বলছেন আলিউম লাকুম আজ তোমার জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ হয়ে গেল তার মানে ইসলামের ভেতরে এমন কোন খামতি এমন কোন ঘাটতি রেখে দেওয়া হয়নি যে দিন ইসলামকে কেউ কখনো কোনো দিন বলবে অসম্পূর্ণ এ কথাটা বলার আর কেউ স্পর্ধা দেখাতে পারবে না আমি আল্লাহ দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম আকমাল তোলাকুম নিয়ামাতি তোমাদের উপরে আমি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম পরাজিত আলাকুমুল ইসলাম দিনা এবং দিন ইসলাম যে তোমাদের কাছে ধর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তোমরা যে এটাকে আপন করে নিতে পেরেছো। তার জন্য আমি আল্লাহ রাজি এখানে কি বুঝলাম দিনকে সম্পূর্ণ করে দেওয়ার যদি অর্থ সম্পূর্ণ শব্দটাকে যখন আমরা বুঝবো ব্যাখ্যা বিশ্লেষণ করব। তখন এটা আমাদের সামনে আসবে কি বলে এত দিন যেদিন আয়াতটা নাজেল হচ্ছে তার আগে মুহূর্ত পর্যন্ত তার আগের মাস পর্যন্ত তার আগের বছর পর্যন্ত দিন ইসলাম পূর্ণতা লাভ করতে পারেনি এবং সেই দিন দিন ইসলাম পূর্ণতা লাভ করছে এবং এই আয়াত থেকে নাজিল করা হয়েছিল বিদায় হজ্জের মৌসুমে সাতজন যুবকের কথা বহু পুরাতন কথা দাকিয়ানুষ রাজার আমলে তারা নিজেদের ইমানকে বাঁচাবার তাগিদ নিয়ে তার হাতে ধরা পড়বে না তার নিপীড়নের শিকার হবে না এই তারা তারা দেশকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছিল অন্যত্র বেরিয়ে পড়ে গিয়ে বিশাল লম্বা কাহিনী আছে তাদেরকে বলা হয় তো সেই গুহাবাসীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ হে আমার নবী আমি তোমার সামনে আজকে তারা এমন যুবক তারা এমন তরুণ যে তারা আল্লাহর উপরে ইমান এনেছিল তাদের ইমান তখন আমি কি করলাম হুদা আমি আল্লাহ তখন তাদের ইমানকে আরও বলিষ্ঠ করে দিলাম তাদের ইমানকে আরও উচ্চাঙ্গের করে দিলাম তাদের ইমানকে আরও বিশাল আয়তনের এবং আকৃতিতে করে দিলাম যাতে করে তাদেরকে ইমান থেকে এক রী এক চুল পরিমাণ কেউ নড়াতে না পারে এইভাবে ইমান কমে যায় ইমান বেড়ে যায় এই বিষয়ের উপর দিয়ে আল্লাহ রবুল আলমিন কোরআনকারিমের ভেতরে আরও কয়েক জায়গাতে এমন আয়াত বলেছেন আমাদের কাছে যেটা নির্ভরযোগ্য কিতাব শাহী হাদিস ইমাম বুখার রহমতুল্লাহ সংকলন করেছেন তার ভিতরে তিনি বলছেন ইয়াজিদোয়সো ইমান বাড়ে ইমান বেড়ে যায় আল্লাহর ইতাহ করলে আর ইমান কমে যায় আল্লাহর সঙ্গে নাফারমানি করতে গেলে তাহলে নাফারমানি আল্লাহর অবাধ্য হতে গেলেই ইমান কমবে আর আল্লাহ আর আল্লাহ রসুলের যদি ইতাহাত এবং আল্লাহ এবং আল্লাহ রসুল্লা যদি অনুসরণ করা যায় তাহলে পরে ইমান বাড়বে তাহলে বাড়াকে এবং কমাকে দুটো জিনিসের সাথে তিনি যুক্ত করে দিয়েছেন ইমাম বুখার দেওয়ার পরে বলছেন দেখুন উদাহরণটা ঠিকভাবে দেখুন হাদিস আলোচনা করতে গিয়ে বলছেন হব্বুল আনসার ইমান যদি আনসারকে কে ভালোবাসো তাহলে এটা ইমানের পরিচয় তাহলে আনসারদেরকে ভালোবাসাটা কি হচ্ছে ইমানকে বৃদ্ধি করছে আল্লাহর নবী আর অন্য কথা বলতে গিয়ে সেখানে ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন ইত্তেবাউল জানা এজে মিন আল ইমান কেউ যদি একটা লোক জানাজার অনুসরণ করে অর্থাৎ সে লোকটাকে দাফন কাফুনে যাইতে তাহলে সে লোকটার ইমান এটা হলো ইমানের মধ্যেকার অঙ্গ কারণ ইমান তাহলে বৃদ্ধি পাচ্ছে এইভাবে বেশ কিছু কাজকে ইমাম বোখারি রহমাতুল্লাহ ঠিক সিরিয়াল ভাবে সাজিয়েছেন আর সাজার পরে বলছেন মিন আল ইমান এটা ইমানের অন্তর্গত এটা ইমানের অন্তর্গত এটা ইমানের অন্তর্গত আর এগুলো সবই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাহাত তাহলে ইতাহাত করতে গেলে ইমান বাড়ে মানে ইমান কমে যাওয়া এর ব্যাপারে ইমাম রহমতুল্লাহ এত চমৎকার কথা বলেছেন তিনি বলছেন ওইখানে বাবুল মা আসি মিনাল জাহিলিয়া কোনো মানুষ যদি মা করে মা মানে হচ্ছে কি যে কোনো রকমের একটা নাফার মানি যাকে আল্লাহ চান না যেটাকে আল্লাহ রসুল ভালোবাসেন না এমন একটা কোনো কাজ সেটাই হচ্ছে মাসি অপরাধ তাহলে কেউ যদি একটা অপরাধ করে ছোট হোক বড় হোক এই অপরাধ যদি করে তাহলে এটাকে বলা হয়েছে জাহেলিয়াতের অন্ধকার যুগের স্বভাব হজরতে আবুজার রাজিয়াল্লাহ তালানহ তার এক চাকরকে তার মা তুলে তিনি তাকে একটা কু বাক্য বলেছিলেন কি বলেছিলেন বাচ্চাটা কালো নিগ্র তার মা কালো সুতরাং বাচ্চাকে খুঁজতে গিয়ে তিনি বলেছিলেন তুমি কোথায় ছিলে হে কালো মেয়ের বাচ্চা কালো যদি ছেলেটাকে সরাসরি বলা হতে যে এই কালো ছেলে কোথায় ছিল তুমি তাহলে কালোকে তো কালো বলাটা ঠিক নয় অথচ হাজার আবুদার কি বলছেন ও কালো মেয়ের ছেলে কালো তুমি কোথায় ছিলে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম নাবিজি শুনেছিলেন শোনার পরে বলেছিলেন আইয়ার তাহু আবুজার তুমি একজন ইমানদার লোক তুমি আমাকে শরণ করো আমার ইতাহ করো তুমি আল্লাহকে বিশ্বাস করো আর তারপরে তোমার মতো একজন লোকের মুখ থেকে এমন ওয়াশালীন কথা শোনা যাচ্ছে যে তুমি একটা বাচ্চাকে একটা বালককে তার মা তুলে অপমানজনক শব্দ দিয়ে তুমি তাকে ডাক পাচ্ছ এর মানে হচ্ছে এই যে তাহলে এটা মাসি আসি এই জন্য আরেক জায়গা বলছেন কুফরানুল আশির কুফরুন তুনা কুফরিন একটা স্ত্রী লোক যদি তার স্বামীর কোন একটা বিষয় অবাধ্যতা করে তাহলে তাকে বলা যে কুফর কুফর মানে কি মা আসি অপরাধ এই অপরাধ করতে গেলে তার ইমান কমবে আর ওই যে নেকির উদাহরণ দিলাম তাতে হবে কি নেই গুলো বাড়বে তাহলে নেকি বাড়তে গেলে ইমান বাড়বে অন্যায় বাড়তে গেলে ইমান কমবে সাথে থাকুন সঙ্গে থাকুন একটা সামান্য বিরতির পর আবার আসছি ফিরে আপনার সামনে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা পৃথিবীর মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লা কে করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি না কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করবো জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাহিসাল্লামের সালাদ প্রতি সোমবার बारोटादेश रंग विधि नीतिमाला के अक्षरे अक्षरे पालन कर सम्मान दिल्लर फरिश तक लज्जा बोध कर शेख दिन देखाफायर राशे दिन प्रति रविवार मंगलवार और बृहस्पतिवार रत साढ़े एगारोटे और भारत पीट ऐसी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 ইমানের সাথে তার উদাহরণ কি দিলাম যে ইমাম বুখার রহমতুল্লাহ অনেকগুলো পরিচ্ছেদ সৃষ্টি করলেন দিয়ে বলছেন মিনাল ইমানে আল হায়া ও মিনাল ইমানে হুবুল আনসার মিনাল ইমানে হায়া ইমানের অন্তর্গত জানাজার পেছনে চালা ইমানের অন্তর্গত আনসারকে ভালোবাসা ইমানের অন্তর্গত এটা করলে ইমান বৃদ্ধি পাচ্ছে আর নাফারমানি করতে গেলে ইমান কমে যাবে তার উদাহরণে একটা তো বললাম আর একটা কি বলছেন বাবু জুল দোনা জুলমিন একটা মানুষ একটা কাউরি ওপরে করে অত্যাচার করে অবিচার করে তাহলে অবিচারটা এ পর্যায়ের নয় যে তাকে পাক্কাক বানিয়ে দেবে কোনো সামান্য একটু অবিচার করলো ছোট্ট একটা অন্যায় করে দিল তাহলে ছোট হতে গেলেও এটা হচ্ছে মাসি এটা হচ্ছে অপরাধ এটা হচ্ছে অন্যায় কাজে মাসি ছোট হলেও আর মাসি বড় হলেও তা কি হবে কারণ হয়ে দাঁড়াবে কিসের ইমান কমে যাওয়ার তার জন্য ইমাম বখার রহমতুল্লাহ কি বলেছেন কথা দুটো যদি পরিষ্কার হয়ে যেয়ে থাকে তাহলে এইবার একটা কথা আপনাকে জানাই জাল্লা রবুল আলমিন কোরআনে করিমের ভেতরে বহু জায়গায় বহু জায়গায় এমন আলোচনা করেছেন কি যেখানে যেখানে ইমানের আলোচনা করছেন সেই ইমানের সঙ্গে সঙ্গে তিনি বেঁধে দিচ্ছেন কাকে সালেহ আমলে আমল আমলকে ভালো কাজকে ইমানের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন মানে অধিকাংশ স্থানে আল্লাহ তালা যখনই ইমানকে আনছেন ইমানের সঙ্গে সঙ্গে আর একটা ভালো কাজকে তার সঙ্গে আবার যুক্ত করে দিচ্ছেন जमाना किए जमान तलाकलान संगे जुक्त हैल्लाह तला नेकल छाड़ा मान टाइम सब समय ईमान टा के सतेज कर रखे नेक नेकल এবং ইমানকে দুর্বল করে দেবে মানুষের বদ আমল কাজে বদ আমল থেকে সাবধান যাতে আমার ইমানি ভোল্টেজ লো না হয় সবসময় আমার ইমানি ভোল্টেজ যেন হাই হাই হাই হতেই থাকে এই আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে একটা সঠিক সহি হাদিস ইমাম বোখার রহমাতুল্লায় বর্ণনা করেছেন সেখান থেকে আপনাকে শোনাই একদিন নাবিজি বলছেন বেই নামা আনা না এমুন আমি শুয়ে আছি আমি জেগে নেই আমি ঘুমিয়ে আছি ঘুমন্ত অবস্থায় আমার কাছে স্বপ্নে কে যেন আমাকে দেখাচ্ছে আম্বি আকেরাম যেটা স্বপ্নে দেখেন সেটা হচ্ছে ওয়াহির অঙ্গ আম্বিআ কেরাম আলহিমুসাল্লা তালাম কোনোদিন আলতু ফালতু জিনিস স্বপ্নে দেখেন না স্বপ্নটাই হচ্ছে ওয়াহির একটা অংশ কাজে যা বাস্তব যা সত্য যা ন্যায্য তাই তাকে ওয়াহির মাধ্যমে জানানো হয় তাই তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় একদিন আল্লাহর রাবি স্বপ্নে দেখছেন তো কি বলছেন ওরেজাত আলাইয়া ওনা আমার সামনে কিছু লোককে আনা হলো তো আমি দেখছি লোকগুলোর গায়ে জুব্বা জোব্বা মানে কি আমরা যেগুলো জামা পড়ি না সাধারণত সৌদি আরবের লোকদের গায়ে আপনারা দেখেছেন এইগুলো সেগুলো হচ্ছে জুব্বা দেখছি তাদের গায়ে জোব্বা লম্বা জামা তো কাউরি গায়ে দেখছি জামাগুলো বুক বরাবর কাউরি গায়ে জামাগুলো দেখছি কোমর বরাবর কাউরি গায়ে জামাগুলো দেখছি হাটু বরাবর আমি ভাবলাম এক একজন লোক এক এক দৃশ্য নিয়ে কেন এদের যুব বাগল সবারই সমান নয় কেন এরকম তফাত কেন দেখা যাচ্ছে ইতিমধ্যেই আমার সামনে সেই স্বপ্নে হাজরা তুমারকে পেশ করা হলো আমি হাজরা তুমারকে যখন স্বপ্নে দেখলাম তবিজি বলছেন ও আলৈ হে কামি সুনিজুরহু হাজরা তোমার গায়ে একটা জুব্বা আছে সে জোব্বাটা যে উনি গায়ে দিয়ে আছেন তো জোব্বাটা এতটাই লম্বা তার ঝুলটা এতটাই বেশি যে পা এবং মানুষ বরাবর হয়েও কিছু বেশি হয়ে গেছে উনি চলছেন এক পা এক পা করে এগিয়ে যাচ্ছেন তো পেছনে পেছনে জোব্বাগুলো জমিতে যেন ছেচড়াচ্ছে চলে যাচ্ছে জমিনের উপর উপর উপর উপর চলে যাচ্ছে সাধারণত এত বড় হয় না কেন জিজ্ঞেস করলেন ফামাজা আপনি যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নের ফল কি বিচার করলেন কি ফলটা বেরিয়ে আসলো লোকগুলোর জোব্বা দেখলেন কা বরাবর কারি কোমর বরাবর কারি হাঁটু বরাবর এবং হাজরত উমারের জোব্বা যখন চোখে পড়লো তখন দেখা যাচ্ছে যে মাটিতে চলছে ছেঁচিড়িয়ে ছেড়িয়ে এত লম্বা জোব্বা কেন তার ফল রাশিটা কি আল্লাহ রসুল বলছেন আর দিন আমি এর ফল এটাই বের করলাম যেটা যে দিন আছে অসম্পূর্ণ জোব্বা নয় বাস্তবে সেটা হচ্ছে দিন ওর কাছে দিন আছে তার বুক বরাবর মানে খামতি রয়েছে কারি কাছে দিন আছে তার কোমর বরাবর তার কাছে খামতি আছে কারি কাছে হাঁটু বরাবর তার কাছে দিন তার জন্য আমি দেখলাম যে হাজরত উমার ইমানের দিক দিয়ে খুব সবল হাজরত ইমান আমরের ইমান খুবই শক্তিশালী তাহলে হাজরত উমারের ইমানটাই আমি রাতের বেলায় দেখতে পেয়েছিলাম বন্ধুরা তাহলে আপনাকে আদিশটা থেকে এই কথাটা বুঝতে একটুখানি ইশারা দেব যে এর ব্যাখ্যা যদি আল্লাহ রসুল এই স্বপ্নের এই করে থাকেন যে এটার অর্থ হচ্ছে দিন তো তাহলে বুক বরাবর সেটা লোক দিনদার কম নয় যে লোকটা কোমর বরাবর তার দিনটা বাকি অংশটুকু কম নয় হাজার তুমারের যদি সবই পূর্ণ থাকে তাহলে হাজরা তুমারের দিন পূর্ণ নয় এ থেকে বুঝলাম আর অসুবিধা করে না আমাদের আর এতে কোরআনই থেকে বুঝলাম এবং আল্লাহর নবীর সঠিক হাদিস থেকে বুঝলাম যে দিন অর্থাৎ ইমান ইসলাম এটা কমে এটা বাড়ে প্রয়োজনে মানুষ যখন আমল করে নেক তখন বেড়ে যায় যখন মানুষ কি করে বদ আমলে যায় তখন সেটা কমে যায় যদি জিজ্ঞেস করা যায় আমরা সাধারণ মানুষ আমাদের ইমানের অবস্থাটা কি। তাহলে আমাদের ইমানের অবস্থাটা কি এই কথাটা বলতে গেলে খুব সহজেই বলতে হবে আম্বি আকেরামের ইমানের পরে যদি দেখা যায় সাহবায়ে কেরামের ইমান তাদের সমতুল্য আমরা জীবনে কোনো দিন হতে পারবো না তাদের সমতুল্য আমরা কখনো হব না কেনিজি বলে দিন তোমরা যদি কেউ একজন লোক অহদ পাহাড়ের সমান সোনা খরচ করে দাও ওহদ পাহাড় সম সোনা যদি খরচ করে দাও এতটা সোনা এটা কল্পনার কথা বলা হচ্ছে এতটা সোনা যদি খরচ করে দাও দিয়ে যদি একজন সাহাবির স্তরে উন্নীত হতে চাও সম্ভব নয় অত দূর এগুতে পারা আমাদের দ্বারাই সম্ভব নয় তাহলে তাই বলে পেয়ে গেছেন। তাদের স্তরে পৌঁছে গেছেন না তাদের স্তরকে তা না পেয়ে যাবেন না কিন্তু তাদের থেকে নিচু স্তরে যেখানে থাকেন সেই স্তরে কিন্তু আমরা মানুষরা যেতে পারি না সাধারণ মানুষরা আমরা যেতে পারি না এবার আমাদের আপোষের মধ্যে কার কেমন ইমান আছে এ কথাটা কি আর মুখ থেকে কারার দরকার আছে ইসলামের স্তম্ভ কটা বলে দিয়েছি কটা বলে দিয়েছি ছটা তারপরে এটা বাড়ে কিসে তো আল্লাহর এবং আল্লাহ রসুলের ইতা করতে গেলে বাড়ে কমে কিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফারমানি করতে গেলে বাড়ে তাহলে নিজেই পরীক্ষা করুন আপনি কতদূর ইতা নিজেকে বাড়িয়ে রেখেছেন আর কতদূর নাফারমানিতে নিজেকে আগিয়ে নিয়ে গেছেন আপনি নিজের নাফার মানি এবং ইতাহাতের হিসাব যদি করে নেন আপনি নিজে বলবেন আমি কোন ক্যাটাগরির ইমানদার আমি কোন পর্যায়ের মুসলমান আশা করি বুঝতে বাকি নেই কথাটা আল্লাহ আপনাকে নিয়ে কাজ করার তৌফিক দিক কথাটাকে যেন বুঝে থাকেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনামালিকুম হউম নার হিমর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 পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউপ রোড বার্মিংহাম শূন্য এক এক তিন দুই তিন এক আই ব্যান জি বি আর এক এক তিন এক তিন সুইফট বিআইসি কৌড এআর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট পিস টিভি মানবতার সমাধান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 जीवन प्रति शुक्रवार चार भारत आदर्श परिवार कम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 আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস বাংলায়